বাংলা মানবতা সমাধান সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও সালাত আল্লাহ রসৌলিল্লাহ আম্মবাদ সুপ্রিয় দর্শকবিন্দু আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তাই এমন একটি বিষয় যে বিষয়ে আমরা ঈশা আল্লাহ তালা অনুপ্রাণিত হব এবং যে বিষয়কে শুনে আমরা ঈশা আল্লাহত উপকৃত হব এবং সেই বিষয়টি বা সেই জিনিসটি যা আপনাদের সামনে আলোচনা করা হবে সেটি পাওয়ার জন্য যে মাধ্যম যে উপায় আছে সেই উপায়গুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব। বিষয়টি হচ্ছে জান্নাতে যাওয়ার উপায় বা জান্নাতে যাওয়ার মাধ্যম কি। জান্নার যেতে সবাই চায় সবারই মনে কিন্তু এই আশা আছে কিন্তু আশাই শুধু করে জাননা যেতে সবাই চাইছি কিন্তু জাননা যেতে হলে কি করতে হবে জান্নাত যেতে হলে করণীয় কি সে ব্যাপারে কিন্তু আমরা উদাসীন জান্নাত যেতে চাইবো আর জান্নাতের করব কিন্তু করব না জান্নাত পেতে চাইবো জান্নাত যাওয়ার পথ বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন হাদিসের মাধ্যমে সেই পথ অবলম্বন করব না এটা আমাদের কেমন চাওয়া হবে আমরা জান্নাত পেতে চাই অথচ জান্নাতের মাধ্যমগুলা আমাদেরকে গ্রহণ করতে হবে এখন শুধু আমি আপনাদেরকে বলবো জান্নাত সম্পর্কে দুটি কথা যে জান্নাত কি জান্নাত কাকে বলে আল্লাহ রব্বুল আলমিন এই জান্নাতে কি আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন আল্লাহ নবী মুদুর সাল্লাম সামান্য সংক্ষিপ্ত ভাষায় জান্নাতের একটুকু দিয়ে আল মালা আইনুন রাত জান্নাত হচ্ছে এমন জিনিস যা কোনো চোখ দেখেনি ওলা উদুন সামিয়াত যা কোনো কান শুনেনি ওলা খাতারা আলা কালবে বাসার আর জান্নাতের সঠিক ধারণা কোন মানুষের অন্তরে উদয় হয়নি সামগ্রী আর কি জিনিস প্রস্তুত করে রেখেছেন যা তাদের চক্ষুকে শীতল করে দিবে যা আমি কানুয়া আমালুন এটা হবে প্রতিদান পুরস্কার তাদের কৃতকর্মের যা তারা যে আমলগুলো যে কাজগুলো তারা দুনিয়াতে করেছিল সেই কাজের প্রতিদান স্বরূপ আল্লাহ তাদের জন্য যে কি লুকিয়ে রেখেছেন তা কেউ জানে না সংক্ষিপ্ত আকারে আল্লাহ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই জান্নাতের আপনার পরিচয় দিলেন জান্নাতের পরিচয় দিয়ে আল্লাহ নবী বললেন যে এটা এমন একটা জিনিস কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি আর কোনো মানুষের অন্তরে তার খেয়ালও সৃষ্টি হয়নি একদল সাহাবি একদিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে এসে বললেন হাদ্দিসনা আনিল জাননা মা বিনা ও হা ইয়ারসুল আল্লাহ আমাদেরকে জান্নাত সম্পর্কে বলুন জান্নাত কিভাবে তৈরি করা হয়েছে কি দিয়ে তৈরি করা হয়েছে তখন আল্লাহ নবী বলছেন লাবেন ওয়লাবেন মিন জাহাবিন জান্নাতের একটি ইট হবে সোনার আর একটি ইট হবে রূপার মালা তোহা আল মিস্ক তার থেকে যে সুগন্ধি আসবে সেই সুগন্ধিটা হবে আর হিরের পাথর তুরা বোহা আল মিসক আর তার মাটি হবে তার মেঝে হবে মিসকে আমারের মাইয়াদ যে ব্যক্তি প্রবেশ করবে সে সবসময় জান্নাতের এই ন্যামত উপভোগ করবে কোনোদিন তাকে এই জান্নাতের নামত থেকে বঞ্চিত করা হবে না যে করবে সে হবে চিরন্তন জীবন লা লাইয়ামত জান্নাতে আর কোনোদিন তাকে মৃত্যু আসবে না কোনোদিন সে মরবে না লাহু তার কাপড় কোনোদিন পূরণ হবে না ওয়ালাইয়ফনি শ্যাবাবহু আর তার জৈবন কাল বা জৈবন কালে কোনো দিন ঢল নামবে না আরো একটি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন যা সহি সত্যে প্রমাণিত আল্লাহ নবী বলেছেন জান্নাতিল জান্নাতা আল্লাহ নবী বলছেন জান্নাতিরা জান্নাতে যাবে জুরদান, মুরদা তাদের শরীরে কোন লম থাকবে না একেবারে যুবক অবস্থা কিংবা তেত্রিশ বছর এরকম অবস্থায় তারা জান্নাতে যাবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আরো বলছেন আউ জান্নাতা। আলাসুরাতাম প্রথম যে দলটি আকৃতি হবে পূর্ণিমার চাঁদের আতান পরের যে দলটি হবে তাদের আকার আকৃতি হবে আকাশের সবথেকে উজ্জ্বল তারার মতন মানে আকাশে যে তারাটি সব উজ্জ্বল তারা সেই উজ্জ্বল তারা ওলা ফেলুন তারা কোনোদিন থতু ফেলবে না ওলায় ইয়াম থাকে তাদের কোনো দিন আসবে না তাদের শরীর থেকে যে ঘাম বের হবে সেই ঘামের গান হবে আতরের নীতন হবে তারা চিরুনি আজওয়াজ আর তাদের বিবিরা হবে ডাগর ডাগর চোখওয়ালা বখারিও মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন তাদের বিবিরা হবে ডাগর ডাগর চোখওয়ালা দেখতে শুনতে অতিব সুন্দরী নারী যাদের সম্পর্কে আল্লাহ নামা এল ওাল আতহু রিহা ও আল্লাহা খাইয়া ফিহা, বুখারি ও মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন জান্নাতের কোন একটা নারী যদি দুনিয়ার দিকে একবার উকি মেরে তাহলে আসমান ও যাবে এবং ভরে যাবে। জান্নতি নারীদের মাথার তার এত দান যে তার দাম হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার থেকে আর ও বেশি আর উত্তম আমি যে কথাটা বলছিলাম আল্লাহ নবী বলছেন জান্নাতে এই ডাগর ডাগর চোখ ওলারা হবে তাদের স্ত্রী এবং এক মন এক প্রাণ হবে তারা মানে জান্নাতে আপোষের মধ্যে কোন হিংসা বিবাদ থাকবে না নির্মল অন্তর সচ্চল অন্তর হবে তাদের আপশে কোন বিবাদ থাকবে না আর তাদের আকার আকৃতি হবে। তাদের পিতা হজতে আদম আর সালামের মতন সিদ্ধু না জেরা আট হাতের ভাইর আমার বলতে আমি এই চাইছিলাম যে আল্লাহ রবুল আলমিনের জান্নাত হচ্ছে রকম জান্নাত আর জান্নাতিরে হবে এইরকম জান্নাতি যাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন এরকম ব্যবস্থা করে রেখেছেন যারা এরকম ব্যবস্থা পুনর মধ্যে থাকবে আল্লাহ রবুল আলমিন তাদেরকে এই রকম উন্নত ব্যবস্থা দান করবেন যে ব্যবস্থা সম্পর্কে আমরা ধারণাও করতে পারবো না যে সম্পর্কে আমরা চিন্তাও করতে পারবো না যে সেটা কত বড় জিনিস এবং জান্নাত কত মূল্যবান জিনিস জান্নাত কত বিরাট মহান জিনিস যা আমরা পাবো যে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন যদি আমরা জান্ন ধারণ করতে পারি এবং আমরা অবলম্বন করতে পারে সহজ হয়ে যাবে আল্লাহ আমাদের জান্নাত যাওয়ার পথকে সুগম করে দিবেন তাই আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে জান্নাতের কথা বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম দে ও সাউথ আহাদে কুমফিল জাননাতে খাইরুমা দুনিয়া ফিহা জাননাতে তোমাদের চাবুক রাখার জায়গা টুকু যে অংশটুকু হবে সেই অংশটুকু দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকেও উত্তম এইভাবে আল্লাহ রবুল আলমিন জান্নাত প্রস্তুত করে রেখেছে আমাদের জন্য আমাদের ভালো কাজের বিনিময়ে আল্লাহ রবুল আলমিন দান করবেন নেকির বিনিময়ে দান করবেন এবং নেক কাজের বিনিময়ে দান করবেন তাই আল্লাহ রবুল্ আলমিন বলেছেন ইনআাল্লা দিন আহমুসলে তারা জান্ন করবেন তাদেরকে আল্লাহ রবুল আলমিন জান্নাত দান করবেন সেই জান্নাতে তারা থাকবে চিরস্থায়ী হয়ে সেই জান্নাত থেকে তারা আর অন্য কোথাও যেতে চাইবে না আল্লাহ তালা বলেছেন আশা আমাদের সবাইকে রাখতে হবে যে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে দেবেন আশা ছাড়লে হবে না আল্লাহ রাবুল আলমের কাছে এই আশা রাখবো যে ইনশা আল্লাহ তালা আমাদের সকলকেই তিনি জান্নাতে দেবেন সেই জান্নাতে কি থাকবে আমাদের জন্য আর তোমরা সেখানে চিরস্থায়ী হবে কিন্তু আমলের বিনিময়ে ইমানের বিনিময়ে আমল নেই ইমান নেয় আর যদি আমরা জান্নাত কামনা করি তাহলে কিন্তু এটা ঠিক হবে না তাই আল্লা রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন তোমরা তাড়াতাড়ি করো সেই জান্নাতকে পাওয়ার জন্য যে জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি ও ও তোমরা তাড়াতাড়ি করো এলামাখফিমীর রব্বিকম তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ভুল করে ফেলেছ এতদিন পর্যন্ত অন্য পথে ছিলে এতদিন পর্যন্ত ইসলাম থেকে দূরে ছিল এতদিন পর্যন্ত নামাজের কোনও নিজে দ্বারাই হয়েছে বিভিন্ন অনেক রকমের অশ্লীল জঘন্য কাজ তোমার দ্বারাই হয়েছে এখনো সুস্থ সবল আছো ভালো আছো তাড়াতাড়ি করো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দিকে অপেক্ষায় থেকে না এখনো যুবক আছি এখনো ভালো আছি পরে দেখা যাবে পরে দেখা যাবে এখনো সময় আছে এরকম মনে করে নিবেন হঠাৎ করে আলাইকুম ওর আমি মোহাম্মদ বদরুদ্দানি আপনারা দেখছেন বাংলা বললেন তোমরা কি জানো কোন ব্যক্তি নিঃসাহিকন বললেন আমাদের মধ্যে সেই ব্যক্তি নিঃস যার টাকা পয়সা ধন সম্পদ নেই তখন রসুল সাল্লু আলাইহু আসাল্লাম বললেন কিয়ামতের দিন हमार उन्मतर मध्य ओ व्यक्ति निश्चय जे पृथ्वी तलाद सियाम जकत आदाय आसे साथ लोक आस ग कारो सम्पद आत्मसात कर हत्या कर मेरे अतपर ये समस्त हकदार के तर ने हकदार के हक पूरण कर पूर्व ही जो नेक शेष हो जाए तक तर पापसमूह चपान शेषे जहान नापे निक्षेप कर मुस्लिम चतुर्थ खंड सत्क्यवहार और शिष्टाचार अध्याय हादिर संख्या छह दोनों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 জান্নাতের নেয়ামতের কথা যা আল্লাহ রবুল আলমিন তার দিনদার মত্তাকে পরেগার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন সেই জান্নাতে আমরা যেতে চাই যে জান্নাতের কথা বলেছিল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাউিল ফিল জান্নাতে দুনিয়া ফিহা। জান্নাতে তোমাদের চাবুক রাখার জায়গা টুকু। যে অংশটুকু হবে সেই অংশটুকু দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকেও উত্তম এইভাবে আল্লাহ রবুল আলমিন জান্ন প্রস্তুত করে রেখেছে আমাদের জন্য আমাদের ভালো কাজের বিনিময়ে আল্লাহ রবুল আলমিনের বিনিময়েছেন কাহা মধ্যে আল্লাহ রব আলীন বলছেন যারা ইমান এনেছেন আর অন্য কোথাও যেতে চাইবে না আল্লাহ বলেছেন ফুসু আয়াত আল্লাহ বলছেন সেখানে আছে মানে জান্নাতে আছে যা চাইবে আমি আপনি আমরা যারা জান্নাতে যাব ইনশা আল্লাহ তালা এই আশা আমাদের সবাইকে রাখতে হবে যে আল্লাহ তাদের সবাইকে জান্নাতে দেবেন আশা ছাড়লে হবে না আল্লাহ রবীর আশা রাখবো যে ইনশা আল্লাহ আমাদের সকলকেই তিনি জান্নাতে দেবেন সেই জান্নাতে কি থাকবে আমাদের জন্য আমাদের আমাদের প্রাণ আমরা যা চাইবো তাই সেখানে পাবো এবং চোখ যা দেখে তৃপ্তি গ্রহণ করতে পারে যা দেখে চোখ স্বাদ পায়।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 এলামাখ ফিম মির রব্বিক তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ভুল করে ফেলেছ এতদিন পর্যন্ত অন্য পথে ছিলে এতদিন পর্যন্ত ইসলাম থেকে দূরে ছিলে। এতদিন পর্যন্ত ছিলা অন্যায় জর্জরিত ছিল এতদিন পর্যন্ত নানা ভুল তোমার দ্বারাই হয়েছে এতদিন পর্যন্ত বিভিন্ন রকমের কুকর্ম তুমি করেছ অনেক রকমের অশ্লীল জঘন্য কাজ তোমার দ্বারাই হয়েছে এখনো সুস্থ সবল আছো ভালো আছো তাড়াতাড়ি করো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দিকে অপেক্ষায় থেকো না না এখনো যুবক আছি এখনো ভালো আছি পরে দেখা যাবে পরে দেখা যাবে এখনো সময় আছে মনে করে করে হঠাৎ মালাকুল আপনার কাছে উপস্থিত হয়ে যাবে তখন কিন্তু তোবার আর কোনো সুযোগ থাকবে না ক্ষমা চাওয়ারও আর কোনো পথ থাকবে না আল্লাহ বলছে তাড়াতাড়ি করো কারণ ইন্ তা আব্দে মা আমি উগার বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করবেন, যতক্ষণ না বান্দার আত্মা কণ্ঠ নালীতে এসে উপস্থিত হবে যতক্ষণ না আমরা মৃত্যুর সম্মুখীন হয়েছি ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের তৌবা কবুল করার জন্য প্রস্তুত হয়ে আছে আল্লাহ তার হাতকে করে দেন রাতে যাতে করে সেই বান্দারা তার কাছে তোবা করবে যে দিনে কোনো ভুল করেছিল আর আল্লাহ তার তবাকে কবুল করবেন আবার দিনে রাত আসবে তখন আল্লাহ তালা দিনে তার হাতকে প্রসারিত করে দিবেন যাতে করে তারা তোবা করতে পারে যারা রাতে কোনো ভুল করেছিল এইভাবে রাতে তোবা করার কবুল করার জন্য দিনে তোবা কবুল করার জন্য আল্লাহ তার এই হাতকে প্রসারিত করে দেন প্রত্যেক রাতে আর এটা চলতে থাকে এবং চলতি আছে এখনো পর্যন্ত যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এইভাবে বান্দাদের জন্য তাকে ক্ষমা করার জন্য তাকে মার্জনা করার জন্য আমাদের জন্য হাতকে প্রসারিত করে আছেন আমরা সুযোগ গ্রহণ করতেছি না আমরা সুযোগকে হেলাই হারিয়ে দিচ্ছি তাই আল্লাহ বলছে সমান বিশাল বিরাট জান্নাত আল্লাহর সেই জান্নাতকে পাওয়ার জন্য তাড়াতাড়ি করো অপেক্ষায় থেক না কখন যে মালাকুল মত এসে যায় কখন যে বিপদ এসে যায় কখন যে দুনিয়া ছাড়তে হয় তুমি জানো না তাই খবরদার খবরদার অপেক্ষায় থেকে না জান্নাত তৈরি করা হয়েছে মোত্তাকিদের জন্য মানে অপেক্ষায় থেকেই থাকবে দুনিয়া থেকে চলে যাবে আল্লাহর শরীয়তের কোন কাজ করবে না আর মনে করবে জান্নাত পাবে না লীল মোত্তাকিন জান্নাত আল্লাহ বানিয়ে রেখেছে কাদের জন্য মোত্তাকিদের জন্য তো ভাইরা আমার বলছিলাম এই মহান জান্নাত বিশাল বিরাট জিনিস আল্লাহর এক মূল্যবান সম্পদ যে সম্পদ আল্লাহ রব্বুল আলমিন তৈরি করে রেখেছেন তার মোমেন নেকর দিনদার পরেজগার বান্দাদের জন্য বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে আমাদেরকে আমল করতে হবে এবং জান্নার যাওয়ার পথ এবং জান্নার যাওয়ার যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে জানেন জান্নাতের সব থেকে বড় নিয়ামত কি আলোচিত হয়েছে পূর্বের আর অনেক বিষয়ে কথা বলা হয়েছে তবু আজ কথাটি আমি সাথে বলে দিচ্ছি। জান্নাতের সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রবুর আলমিনের দর্শন লাভ আল্লাহকে দেখা সব থেকে বড় নিয়ামত এটা সব থেকে বড় নেয়ামত হবে এই নিয়ামত পাওয়ার পরে জান্নাতবাসীদের কাছে অন্য নিয়ামত ভালো লাগবে না ج شلة جابه دتي الج وشرة ال دكت طب شاء الله تعلى ال نبيين. إذا دخل ه الجنة الجنة يقول الله تبارك وتلى هل تريدون شي عزيدكم فقول ألم تبيد الجنا وط كلنا الجنة وطنا الج من النار فيكشف الحجاب. فما رؤ شيا. আহাবা ইলাই আল্লাহ চাও তখন জান্নাতবাসীরা বলবে আল্লা গো তুমি তো অনেক কিছুই দিয়েছো। কিছুরই তো অভাব নেই এত কিছু পাওয়ার পরেও আরো কিছু চাওয়ার যায় আমাদের মুখমন্ডলকে উজ্জ্বল করে দিয়েছ আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছো। আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছ আল্লাগো আরো কিছু চাওয়া যায় তখন সঙ্গে সঙ্গে সামনে থেকে একটা আল্লাহ পর্দা সরিয়ে দিবেন আর তারা সবাই দেখতে পাবে মহান সষ্টা মহান আল্লাহ তাদের সামনে বিদ্যমান এত সুদর্শন আল্লাহ আল্লাহকে দেখে এত তৃপ্তি পাবে এত তৃপ্তি পাবে আল্লাহর এই দর্শনের চেয়ে আর কোনো জিনিস বেশি প্রিয় এবং বেশি তৃপ্তিকর হবে না এটা সব থেকে বড় নেওয়ামত আর এই নিয়ামত থেকে বঞ্চিত থাকবে এই দর্শন লাভ থেকে তারা বঞ্চিত থাকবে যেহেতু এটা একটা বড় নিয়ামত বড় তৃপ্তিকর জিনিস মানুষ দেখে সবথেকে তৃপ্তি পাবে আল্লাহকে দেখে তাই এই নেয়ামত থেকে তারা বঞ্চিত থাকবে আল্লাহ রবুল আলমিনের দর্শন থেকে রা কোম ক্যামা তারা তুম আল্লাব এই পূর্ণিমার চাঁদ কে দেখছ তোমাদের প্রতিপালক কে দেখার ব্যাপারে তোমাদের কোনো অসুবিধা হবে না একটি পূর্ণিমার চান পৃথিবীর সব জায়গা থেকে মানুষ দেখে সবাই দেখতে পায় কারো দেখতে কোন বিঘ্নতা সৃষ্টি হয় না কারও দেখতে কোনো অসুবিধা হয় না আল্লাহ নবী বলছেন তাই তোমাদের যারা পারবে যে তাদেরকে যেন সূর্য ডুবার আগের যে নামাজ সেই নামাজ থেকে এবং সূর্য ওঠার আগের যে নামাজ সেই নামাজ থেকে কোনো জিনিস উদাসীন করতে না পারে এই নামাজ থেকে যেন কোনো জিনিস তাদেরকে গাফেল করতে না পারে তাহলে তারা যেন তাই করে অর্থাৎ ফজরের নামাজ আর আসরের নামাজ যেন যত্ন সহকারে আদায় করে কারণ আর আসরের নামাজ পড়লে ধর জান্নাতে এই আল্লাহ রবুল আলমিনের সুন্দর আকৃতি এবং সুদর্শন দেখে আমরা গ্রহণ করতে পারব তো ভাইর আমার আমি বলছিলাম যে আল্লাহ রব্বুল আলমিনের এই জান্নাত যে জান্নাতের বহু নেয়ামতের মধ্যে সবথেকে বড় নেয়ামত হবে মহান আল্লাহ রবুল আলমিনকে দেখা এবং মহান আল্লাহ রবুল আলমিনের দর্শন লাভ করার এখন সেই দর্শন বা সেই দেখা আমরা দেখতে চাই কিন্তু আমাদের একটাই আমরা আমরা পেতে কিন্তু আমল করতে রাজি না যেতে চায় কিন্তু পদ ধরতে রাজি না জাজা আম বিমা জান্ন আল্লাহ বলছেন এটা বদলা হবে তাদের জন্য তাদের আমলের কারণে যে আমল তারা দুনিয়াতে করেছিল অতএব আমল যদি না করি তাহলে তো আর জান্নাত পাওয়া যাবে না এমনি পথ যদি না ধরি তাহলে তো আর জান্নাত পাওয়া যাবে না তো ভাইর আমার জান্নার যেতে সবাই চাইব কিন্তু জান্ন যেতে হলে জান্নাতের পথ ধরতে হবে এ কথাটা আমাদেরকে ভুললে চলবে না আল্লাহ যেন রাদেরকে সবাইকে জান্নাতি করেন আমরা যেন জান্নাত যাওয়ার মাধ্যমগুলাকে ধরতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন ও সাল্ল আলা মোহাম্মদ ও আলা আলহি ওয় সাহবিহি আজমাইন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 ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলার দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে পিস বাংলায়